বৃদ্ধ সুলতানের কাহিনী এক গরিব চাষী তার বউ ও বাচ্চা নিয়ে বসবাস করত। তার সুলতান নামের বিশ্বস্ত কুকুর ছিল যার অনেক বয়স হয়ে গিয়েছিল আর সমস্ত দাঁত পড়ে গিয়েছিল তাই সে কাউকে কামড়াতে পারত না খাবার খাওয়ার জন্য না আত্মরক্ষার জন্য না কাল আমি এই বুড়ো সুলতানকে জঙ্গলে রেখে আসবো ঠিক করেছি ও আর কোনো কাজের নয় ওর বউয়ের বিশ্বস্ত প্রাণীটির ওপর দয়া হলো ও এতদিন ধরে আমাদের সেবা করেছে আর এখন তুমি ওকে তাড়িয়ে দেবে ওর এই বুড়ো বয়সে আমাদের ওর পাশে থাকা উচিত ওর খেয়াল রাখা উচিত ওকে সময় মতো খাবার দেওয়া উচিত আহ কি বলছ তুমি একদমই বুদ্ধিমতী মহিলা নও ওর মুখে আর একটাও দাঁত নেই কোনো চোর ওকে দেখে আর ভয় পায় না ওর এখন যাওয়াই উচিত আর এতদিন সেবা করার জন্য ওকে যথেষ্ট খাবার হয়েছে এই ভেবে যে কালি তার এ বাড়িতে শেষ দিন হাই ভগবান আমার প্রভু আমাকে অপ্রয়োজনীয় ভাবেন আমাকে কিছু একটা করতে হবে না হলে কালকে আমি গৃহহীন হবো বন্ধু আমার পরামর্শ করা দরকার তারপর সে সন্ধেবেলা বেরিয়ে তার বন্ধু নেক্রের সাথে দেখা করলো আর তার আসন্ন হে ভগবান এটা তো সত্যি খুবই দুঃখজনক ঘটনা কিন্তু একদম চিন্তা না তোমাকে শুধু তোমার মূল্য প্রমাণ করতে হবে আমি একটা উপায় ভেবেছি আচ্ছা কি কি মন দিয়ে শোনো আগামীকাল একদম ভোরে তোমার প্রভু তার বউকে নিয়ে বাইরে ঘর বাঁধতে যাবে আর তারা ছোট বাচ্চাটাকেও সঙ্গে নিয়ে যাবে আর তখন বাড়িতে কেউ থাকবে না মতো কাজ করার সময় ওরা নিচে ছাওয়ায় শুয়ে রাখবে তোমাকে শুধু ওখানে বাচ্চাটার কাছে বসে থাকতে হবে আর তারপর তারপরে আমি আসব তখন তুমি বুঝতে পারবে নেকড়ের পরিকল্পনা খুবই কুটিল এবং ভয়াবহ ছিল কিন্তু চাষি ও তার বউ মাঠে কাজ করছিল আর সুলতান বাচ্চাটার কাছে বসেছিল এবং কথা মতো নেকড়ে হাজির হলো তো আমার বন্ধু এবার আমাদের কি করা উচিত জোরে চোরে চে যাও সুলতান ও তার বউ দূর থেকে এটা দেখলো আর সুলতানের পিছনে ছুটে গেল তুমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছ নেকড়ে জঙ্গলে ঢুকে একটা অন্ধকার জায়গা দেখে দাঁড়িয়ে পড়লো আর তার পেছন পেছন গিয়ে তাকে সাবধান পারবে না এখন বাচ্চাটাকে তোমার প্রভুর কাছে নিয়ে যাও তাতে ও ভাববে যে তুমি বাচ্চাটাকে বাঁচিয়েছ আর তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে ও তোমাকে বাড়িতে রেখে দেবে আর এইভাবেই তুমি ওদের মনটাকে জয় করতে পারবে আর কখনো তোমার কোন রকম অভাব রাখবে না বউ জঙ্গলে গিয়ে দেখলো যে বৃদ্ধ সুলতান তাদের বাচ্চাকে নিয়ে ফিরে আসছে নিরাপদে ও তারা সেটা দেখে অবাক হয়ে গেল বন্ধু সুলতান অসাধারণ অসাধারণ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দেখালে যে তুমি কত ভালো কুকুর চাষি খুব খুশি হলো আর সুলতানকে আদর করে তার গায়ে হাত বুলিয়ে দিল আর দেখো তুমি তুমি ওকে দিতে দুঃখিত আমার বন্ধু যতদিন আমি তোমাকে খাবার খাওয়াবো চলো বাড়ি যাই আর বৃদ্ধ সুলতানকে কিছু বাটার দোয়া পাউরুটি খেতে দি যাতে ওকে চিবোতে না হয় আর আমার বিছানা থেকে বালিশটা নিয়ে এসো আমি আজ থেকে ওকে বালিশে শুতে দেব। সেই থেকে বৃদ্ধ সুলতান তার একটা অনুরোধ ছিল তোমার জন্য আমি এত কিছু করেছি আমার তো একটা পুরস্কার পাওয়া উচিত বন্ধু আমি তোমার সাথে রোজ আমার খাবার ভাগ করে নিতে রাজি আছি না না आमी आमार खाबार जुगार भो। तुमा के जो खेर इशारा दी जख्त तुम्हार प्रभुर एक मोटा भेड़ा के टें विश्वघात करते मानते আর চাষি একটা বড় নিয়ে তার পেছনে তাড়া করলো নেকড়েটাকে ছুটে পালাতে হলো কিন্তু চেঁচিয়ে এসে কুকুরকে বলল? দাঁড়াও তোমাকে এর জন্য সাজা পেতে হবে জঙ্গলে এসে নেকড়ের কাছে ক্ষমা চাইতে হবে তোমার প্রভুর কাছে মার খাওয়ানোর জন্য আমি এটা মানতে পারলাম না বৃদ্ধ সুলতান জানত যে তাকে শুধু ক্ষমা চাওয়ার জন্য ডাকা হয়নি নেক্রে, তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে বৃদ্ধ সুলতান ছাড়া দাঁড়ানোর জন্য লেজ উপরের দিকে তুলে আমার পায়ে খুব ব্যাথা করছে ওহে বন্ধু বিড়াল আমি কখনো তোমার সাহায্য ভুলবো না নেকড়ে আটার বন্ধু পূর্ব পরিকল্পিত জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু যখন তারা তাদের শত্রুকে দেখতে পেল তারা ভাবলো যে ওরা একটা খড়গ আসছে ওরা বেড়ালের লেজটাকে করতে ভগবান। বৃদ্ধ সুলতান কিভাবে এরকম একটা অস্ত্র জোগাড় করলো মনে হয় না আমরা এদের সাথে পারব নেকড়ে আর একটা বেড়ালও আছে কিন্তু ও ওখানে কি করছে যখন বেচারা প্রাণীটি তিন পায়ে লেংচে আসছিল ভয় পেয়ে বোন সোর গাছপালার পেছনে লুকিয়ে পড়লো আর নেকড়ে গাছে উঠে পড়লো কুকুর আর বেড়াল কাউকে দেখতে না পেয়ে এখানে এসে খুব অবাক হলো এখানে কাউকেই দেখা যাচ্ছে না নিজেকে লোকাতে পারেনি। তার একটা কান তখনও দেখা যাচ্ছিল বেড়াল যখন খুব সতর্কভাবে দেখছিল তখন বুনো সুর তার কানটা সরালো মিয়াও একটা কান দেখতে পাচ্ছি ই দূরে অবাক হয়ে কুকুর আর বেড়াল ওপরের দিকে তাকিয়ে নেকড়েটাকে দেখতে পেলো সে তখন ভয় কাঁপ ছিল বন্ধু কি করছো তুমি ওখানে উপরে তান ওর ভয় কমানোর জন্য ওকে জড়িয়ে ধরলো চিন্তা করোনা আমি আমার বন্ধুকে আঘাত করব না নেকড়ে তার শিক্ষা পেল আর কুকুরের সাথে বন্ধুত্ব করে নিল